জরারা সজিয রবল ও জুন আমি মি মারা কসমু আজ জাজু সব আজর সিজোস তিন মানে দুই স্বামী পরিতক্ত বিধবা তিনাকে নিয়ে জীবনটা কাটাই দিলেন যৌবন ওইটাই শেষ যৌবনটা রসলের শেষ কোন ভালো একটা খাবার পাকাইছে খুঁজে খুঁজে এর সখিদেরকে বের করে করে রসুল হাদিয়া দিতেন আমাদের মানে বর্তমান পুরুষ শাসিত সমাজ ওরা বলে এক মানে খারাপ অর্থে বাস্তবে মানে সমাজের যে চিত্রটা নারীদের উপর অনেক অত্যাচার হচ্ছে তাদের হকটা কি এটা তাদেরকে বুঝতেই দেওয়া হচ্ছে না কিন্তু এই অতিরিক্ত হকটা আমরা তাদের থেকে নিচ্ছি অতিরিক্ত কাজটা এটা তো কিন্তু না স্বীকৃতি একটা জুলুম আল্লাহ না করুন ওরা যদি এই জুলুমটাকে মাফ না করে স্বামী থেকে বাড়ছে কঠিন মানে সামাজিক জুলুমটাকে মানে জুলুমটাকে সামাজিক রূপ দেওয়া ফেলা হয়েছে এখন সে বুঝতেছেও না যে আমি জুলুম করে যাচ্ছি আমি হার খাবার পাকানো এই মার সেবা করা এর বাপের খেদমত করা এর ভাইয়ের কাপড় ধুয়ে দেওয়া এটা আমার কি মাসুলি বাপের সাথে বাধ্যতামূলক শরীর তো আসলে আল্লাপাকের হুকুম সবগুলিতে একটা একটার সাথে অঙ্গ অঙ্গে জড়িত একদিকে যেমন না কি কি করছে স্ত্রীর ওই স্বাধীনতাগুলি দিচ্ছিল হ্যাঁ একটু কিছু ইয়ে আছে যে স্বামীরও কিন্তু যা অনেক ক্ষেত্রে দায়িত্ব আদায় করে সেগুলিও স্বামীর কর্তব্য ছিল যেমন স্ত্রীর অসুখ বিষয় কী কী করা এটা কিন্তু আসলে স্বামীর দায়িত্বে না তার দায়িত্ব না তার মোহরের পয়সা আছে না তার বাপের পরে সম্পদ আছে না সে সম্পদ না থাকলে তো একজন অসহায় মুসলমান ইয়ার মধ্যে যাবে কোন মুসলমান অসহায় আছে আমার সামর্থ্য আছে তাহলে সহায়তা করা আর সেই অবস্থায় আমি না তারপর টাকা তো হয়তো দুই দিনে শেষ হয়ে গেছে যাই হোক তার সম্পদের মালিক শরীরে বানাইছে তো এই জন্য সম্পদের ব্যবহারের জায়গা সেই সমস্ত ক্ষেত্রে ছিল না তখন সেটাকে কি মনে করবে অনুগ্রহ মনে করবে মোহ্বতটা বাড়বে স্বামী একটা বৃদ্ধা মা এবং বৃদ্ধা আছে স্বামীর পিতা যে তার উপর দায়িত্ব না খেতমাত্রা করা একটা বৃদ্ধ মহিলা পুরুষ এইভাবে আছে বউ মহিলা কি না কোন দায়িত্ব না কাজ না এটা আমাদের উপর অনুগ্রহ হইতেছে কতটুকু ভালোবাসবে স্ত্রীর প্রথমে আপনি আলাদা একটা কি দিবেন বাসা দিবেন যেখানে যেই বাসার চাবি তালা তার থাকবে সে ইচ্ছা করলে সেখানে ঘুমাইতে পারবে ইচ্ছা করলে ঢুকতে পারবে ইচ্ছা করলে বিশ্রাম করতে পারবে এই একটা অবস্থান তার একটা ঘর তার খাবার দাবারের ব্যবস্থা আপনি করবেন খাবার দাবার ধরন জুলুম হয় মেয়েদের উপর মানে কিভাবে এখন যে সামাজিক সামাজিকভাবে যে জুলুমগুলো হচ্ছে স্ত্রীর উপর দায়িত্ব দেওয়া হচ্ছে কি করা তার মা বাবার সেবা করা তারপরে পরিবারের সাথে মিলে থাকা যৌথ পরিবারে কি করার বসবাস করা এগুলির উপর তাকে করা এগুলো এবং স্ত্রী যদি এমন থাকে খাবার দাবার পাকাইত না তাদের জন্য খাবার পাকানোর জন্য তাদের ঘরের মহিলারাও পাকায় না তার মা পাকায় না তার ভাবিরাও পাকায় না তাদের মানে তাদের অবস্থা কাজের লোকের খাবার দাবার পাকায় তাহলে এখানে এই স্ত্রীকে স্বামী কি করতে হবে বাজার থেকে কিনে পাকানো খাবার খাওয়াইতে হবে অবস্থাটা এমন থাকে যে সেখানে তার মা চাচিরা কি করে কেমন হইতে পারে পাকাবে নিজের টা স্বামীরটা পাকাই দেওয়া তার দায়িত্ব জুলুম সামাজিক রূপ দিয়ে ফেলছে আমরা এখানে নিয়ম বানিয়ে ফেলছি কানুন বানাই ফেলছি সে মহিলা কি করবে নিজের টাপা কাবিয়ে আসামির না কাবেনা তো এখন তুমি কো এই নুন একটু বেশি হয়েছে এই পানি একটু কম হয়ে গেছে তোমার দিবা তার পিটে আমক যদি তুমি এটা বুঝতা যে এই যদি করে দিচ্ছে ও আমার উপর কি করছে এই নাক চটকানি আসতো ঝাল বেশি আমার এটাই পাকায় লবণ কম হয়ে লবণ একটু বেশি মিলাই আনিয়া খাই নি লবণ বেশি হয়ে গেল করি লবণ বেশি হয়ে গেলে পানি মিলিয়ে সবসময় ঝোল একটু বেশি হয়ে গেলো সে এটাই কিন্তু মনে করবে করলে মহবতটা কি হবে আর অধিকার মনে করলে এই জন্য অধিকারের পর যায় রাখেন স্বাভাবিক একজনে থাকলে একজন একজনে এই করবে কিন্তু প্রত্যেকে যেন কি মনে করে আমার উপরে করছে এই জন্য রসুল সাল্লাহ স্ত্রী দের ব্যাপারে আল্লাহ রসুলকে কি বলছেন তার সঙ্গ আপনি নিতে পারেন আর সঙ্গ থেকে তাকে বঞ্চিত করতে পারেন মানে এটা রসুলের উপর ও এই অনুমতি গুলি দিয়ে আল্লাহ বলছেন কি এটা এই অনুমতিগুলি আপনাকে জন্য দিলাম যে তারা অসন্তুষ্ট না অধিকার থেকে বঞ্চিত করলো যে রসলের মহিলার অধিকার বঞ্চিত করা হইলো আবার এদের আল্লাহ তাদের সন্তুষ্টির জন্য দিল এটা আসলে এটাই যে রসুল তো তাদেরকে এই অধিকার দিবেনি দিবেন না আর অন্যান্য বিষয়গুলি খাবার দেওয়া তো অধিকার বেশিরভাগ রাগটা করে গে স্বামী না এই জন্য এই অধিকার দেন অধিকাংশ স্বামীর অধিকারে না কিন্তু মহিলা কি করতেছে কোন যার জন্য ওই মহিলা সন্তান জন্ম দিয়েছে তার দায়িত্ব হইলো সবাই কি করা ভরণ ব্যবস্থা করা স্ত্রীর বিষয়টা যদি তার দুধ খাওয়াইতে কোনো সমস্যা হয় তাহলে তার জন্য দুধ খাওয়ানো কিনা জরুরি না বাপে অন্য ব্যবস্থা করবে আর যদি সমস্যা না হয় তাহলে তার জন্য দুধ খাওয়ানো দুই বছর পর্যন্ত কি সেটা বাচ্চারা দুধ খাওয়ানোটা অজি কিন্তু ওই অবস্থায় তার বসান সব খবর খবর মহিলা মোতাল্লা হয় তাহলে একে নিবি সামনে নিবি হ্যাঁ মহিলা যদি হয়ে যায় আবার দুধ খাওয়ানোটা আর মোতাল্লা যদি না হয় তাহলে দুই বছর আর যদি কোনো সমস্যা না তো সেই দিন কিন্তু ঠিকই ছাড়বে কারণ সে দেখছে আমি এই হক গুলি যদি উদ্ধার করতে যাই অতিরিক্ত আরো আমার সংসারটা ঝার্নম হয়ে যাবে সে আমার বিভিন্ন বিষয়ে কি করবে আরো তিরস্কার আমাদের হুজুরে উদাহরণ দিছিল যে দেখো তোমার শ্বশুর বাড়িতে পুকুর সেচছে মানে ওই যে হুজুরে যে সময় ইয়েটা এখন যদি তোমাকে পুরো পুকুর সেচার একটা মাছ তোমাকে হাতিয়া দেয় খুশি লাগবে কারণ ওখানে চাহিদা ছিল বিষয়টা এমনই এখানে স্ত্রীর হকগুলি নাই সে যখন এই জিনিসগুলোকে দিবে তার মা বাপের সেবা করলো তার সন্তানের দেখাশোনা করলো বা তার অন্যান্য কাজকর্ম করে দিলো তারা রান্না বান্না করে দিল তখন তার প্রত্যেকটা কাজের কারণে সে মনে হবে আমার উপর অনুগ্রহ করতেছে তার অনুগ্রহের কারণে তার প্রতি একটা মানে নিজের অনুগ্রহের একটা অনুভূতি আসবে এবং মহাপত কি পাবে বৃদ্ধি পাবে শরীর এটাই চাইছিল। বিপরীত দিকটা আছে যেমন এই ক্ষেত্রে মহিলার উপর যেমন কিছু ই আছে আবার স্বামীরও কিছু কি আছে হক আছে যে হক গুলো আসলে স্বামীরা ওদের উপর আমার এই অনুগ্রহ ছিলাম না তখন সেও কি হবে ওই তার প্রতি জানে এটা আপনি খাওয়াইছেন পাওয়া পরিশুদ্ধ ছিল এটা আমার ভাইয়ের দায়িত্ব ছিল তখন সে কি মনে করো কতটুকু আপনার প্রতি আর ফেদা হয়ে যাবে কতটুকু আর উৎসর্গ হয়ে যাবে সে এতটা সম্পদ খরচ করছে আমার জন্য কারণে তো সে কাজ করে এই শরীয়তে আসলে এই জিনিসগুলো দিয়ে দেখছে যে এটা স্বাভাবিক ঘটবে কিন্তু কারো কারো হক না কারোর প্রতি এটা তখন প্রত্যেকটা কর্মে প্রত্যেকটা বিষয়ে একজনের প্রতি মহবাদ পারিবারিক জিন্দুগীর বাচ্চাগুলো ওইভাবে শরীর তো পরিবারটা গুরুত্ব দিচ্ছে বিশ্বনা পরিবার কি পরিমানের মধ্যে জ্বালতেছে পরিবার ভঙ্গের দিকে অগ্রসর হওয়া হকুক গুলো প্রত্যেকের প্রত্যেকটা বিষয়ে জানা থাকতো এবং প্রত্যেকে ওই অনুভূতি নিয়ে সেগুলিকে পালন করতে থাকতো দেখা যেত শ্বশুর শাশুড়ির সাথে স্ত্রীর ঝগড়া হওয়ার তো কোনটা কমন ধার্মিক হচ্ছে অতচ এটা হওয়ার কোন একটা হক যে একটা ঘর কোন যৌথ ফ্যামিলিতে থাকতে সে আর চুলা যদি কি থাকে দুই স্ত্রীকে বাসা ঘর আলাদা করে দিতে হবে স্বাভাবিকতার দাবি থাকবে আলাদা ঘরে আলাদা সেই ছিল সেই অনুযায়ী কমিট ছিল আলাদা এই জন্য ওই ঘটনা ঘটছে ওই যে ঘরেই তো আরেকজনের তরকারি দিয়ে পাঠাইছিল ভালোটা দিয়ে দিস এই ঘরের ভালোটা ভালো না দিয়ে দিচ্ছে ঠিক রাখছে আবেগটাকে দিতে এগুলো এত বড় বেয়াজ আমার সামনে এটাকে আমার কি করে যাবে যে আমার সামনে সে পেলাতে ফেলে দিলো আমি দেখি চাপ দিলাম আমার সামনে ফেলেছিস হয়ে গেলো না এটা কি কোন পর্যায়ে ছিল সাদা সিদা রসগামকে ইয়ে দিছে মানে খাবারের দাওয়াত একজনের জন্য রস যেখানে স্বাভাবিকভাবে আবদার করলে না বলবে না সেই সময় না বলার সাহায্য মানে এটা এটাই মানে যদি মানে অন্তর চাচ্ছে না অথবা খাবার ব্যবস্থা করতে পারবে না কিন্তু এটা যদি বলে তাহলে এটা কেউ বলে এটাই পরের বছর আবার আসতে পরবর্তী আবার ওই লোকে আয়সা আবার দাওয়াত দিছে তো ও তো হয়তো ওই সেখানে <laughs> <laughs> সম্মান সবই ছিল আর কি বন্ধুত্বই ছিল সম্মানও ছিল স্ত্রীর স্ত্রীর সম্মান ছিল স্বামীর ছিল আর কি এরপরে মানে পারিবারিক মাসালাগুলো সংরক্ষণ আলাদা আশাকে পাঠাইছে আসতোই নাই মাসালাগুলো কোনো সুতরাং ছিল না বা কোন এটাকে আলাদা ছিল ভয় নিয়ম ছিল প্রতিদিন এমনি তো এক একদিন এক একজনের ঘরে রাত্রি যাপন করতেন আচরণের পরে প্রত্যেকের ঘরে একবার একজনের ঘরে একটু বেশি সময় ব্যয় করেন তো অন্যাদা বলতে কি ব্যাপার ওই ঘরে সময় বেশি দেয় কেন সবাই খোঁজ খবর নিয়ে দেখলো কি যে ওখানে ওই ওনার বংশের কেউ ওনাকে মধু হাতিয়ে দিছে আর সেই মধুর একটু রসুল কিভাবে কি করা যায় আয়স শিখাই দিচ্ছি যে ওই ঘর থেকে মধুপান গন্ধ আসতেছে এখানে যেমন না আসলে একটা মধুর সম্পর্কের মধ্যে একটা আচরণ এই জন্য রসুলের সাথে আচরণ করার পর কি হয়নি কোনো না মানুষের তবে এই বিষয়গুলিকে আল্লাহ যে কি করেছেন মানে একটা মানুষ তার স্ত্রী তার স্বামীর প্রতিষ্টি থাকবে এটা কিন্তু মানুষের স্বাভাবিক তার স্বামীকে অন্যের ইয়াতে যাইতে দিবে না এটা মানুষের জন্য একটা স্বাভাবিক এত উন্নত নতুন সবার হয় না কি আছে মানুষের ভালো জিনিসগুলি এখানে নষ্ট হয়ে এত সুন্দর জানা জানে খাওয়ার জন্য আর মানুষের পেটে গিয়ে যে পরিমান নষ্ট হয় অন্য কোনো জন্তুজনের পেটে গিয়ে পরিমাণ নষ্ট হয় গরুর পেটে গিয়ে এত নষ্ট হয় গরুর মানুষের মধ্যে যে পরিমাণ